আসসালাম আলাইকুমুল্লাহাত দর্শক মন্ডলী আমরা পূর্বের আলোচনায় জঈফ ও জালাহাদিস সম্পর্কে রসসাল্লাহিসাল্লামের ভবিষ্যৎবাণী সাহাবা একরামের সতর্কতা উল্লেখ করেছি এবং শরীয়তের দৃষ্টিভঙ্গি সেটাও তুলে ধরার চেষ্টা করেছি এক্ষণে মহাদ্দি সালাম একরমের অবস্থান সম্পর্কে সমাজকে দর্শক বৃন্দকে জানাতে চাই সবসময় তারা সচেতন ছিলেন এই মর্মে আমার কোনো দাওয়াত আমার কোনো বিষয় মানুষের সামনে এমনটা যেন না চলে যায় যা মানুষ আমল করলে বিভ্রান্ত হবে যেটা শরীয়ত নয় আল্লাহরাবুল আলমিন সুরা আল আনাব একশো চুয়াল্লিশ নম্বর আয়তে বলেন ফমান আজলাম মানিফতারা আল্লাহি কে দেবান ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর কে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে লিউদ্দুল্লা গয় এলমিন এলেম ছাড়াই মানুষকে বিভ্রান্ত করবে অর্থাৎ এলেম তার জানা নেই না জেনেই এমন একটা বিষয় বলছে যার দ্বারাতে মানুষ পথভুষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহর বলছিলেন ইন্নাদিন কৌমিন আল্লাহ এই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে হেদায়ত দান করেন না যখনই দায়ী হিসাবে আহ্বানকারী হিসাবে মানুষের কাছে আহ্বান করব অবশ্যই অবশ্যই আমি যেন হকটাই মানুষের কাছে পৌঁছে দিই কখনোই যেন আমার কথা এমনটি না হয় যার পিছনে কোনো দলিল নেই যদি দলিল ভিন কথা হয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আসলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল দাওয়াতটি হতে হবে দলিল ভিত্তিক আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে অত্যন্ত শক্ত করে কথা বলেছেন মহাদেশ উলামকেরাম এই আয়াতটিকে কেন্দ্র করেই এবং তারপরে সোরায় আল আরাফ তেত্রিশ নম্বর আয়তে আল্লাহরবুল আলম বলছেন আমার জানা নেই সেটা বলবো না যদি আমি বলি আল্লাহ সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে তাহলে সেটা অবশ্যই জানতে হবে আমি অন্যায় কাজ করলাম যাকে আল্লাহরাবুল আলমিন হারাম করেছেন মহাদিসগঞ্জ এ ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে তাবে বিদান মোহাম্মদ বিন সির রহেমা তিনি পরিষ্কারভাবে বলছেন এই এইমটা হল দিন ফংদুরু আমি তোমরা কার কাছ থেকে দিনটা গ্রহণ করছ সেটা দেখো আবদুল্লা বিন মুবারক বিখ্যাত তাবে বিদান তিনি বলছেন এই কথাগুলো সবে সহি মুসলিমের মুকায় এগারো পৃষ্ঠা বারো পৃষ্ঠা উল্লেখিত হয়েছে যদি না থাকতো যার ইচ্ছা যা ইচ্ছা তাই বলতো সনদ থাকার কারণে যেটা ইচ্ছা সেটা বর্ণনা করা সম্ভব হয়নি করেনি এই বিষয়টি মহাদ্দেশগণ দৃঢ় অবস্থানের কারণে সমাজ অনেকটাই কলসমুক্ত হয়েছিল জয়ীফ এবং জালহাদের সম্পর্কে কিন্তু ওই কঠোরতা আমাদের মধ্যে এখন নেই আমরা করি না যার কারণে আমাদের মধ্যে সমস্যাটা সৃষ্টি হয়েছে ইমাম বুখারি এবং মুসলিম রহমা উল্লাহ এদিক থেকে যে এত সচেতন ছিলেন তারা উভয় বিদ্বান উভয় মহাদ্দেশ শাহিব বুখারি এবং শহিব মুসলিমের মধ্যে কোন জয়ীফ হাদিস উল্লেখ করেননি যখন উল্লেখ করতে গেছেন তাদের পরবর্তী মহাদেশগণ তখনই সাথে সাথে উল্লেখ করেছেন সবচেয়ে দুঃখজনক বিষয় হল মহাদ্দেশগণ জয়ীফ এবং জাল হাদিসকে পৃথক করে দিয়ে গেলেন অত্যন্ত সুন্দরভাবে বলে গেলেন কিন্তু সেই দিকে ভুরুক্ষেপ না করে সেদিকে দৃষ্টি না দিয়ে আমরা সবগুলো মিশ্রিত করে আমুল করছি যার কারণে আপনার সঙ্গে আমার আরাক এক সাথে উভয়ের মাঝে মতনক্য সৃষ্টি হচ্ছে এই মতনোক্যের দরকার নেই আমি চলে যাবো বারোশো বছর আগে সেখানে গিয়ে আমি মতনক্য শেষ করে আসব। এখানে কেন থাকবে মোস্তাদ হাকিম প্রথম খণ্ডের একশত অষ্টাশী পৃষ্ঠায় স্পষ্ট বর্ণিত হয়েছে আল্লাহুল সাল্লাম বলেছেন বিদায় হজ্জের ভাষণে মরমস্ত ভাষণ माँ तुफीमें मध्य रेखे जाता रसुलर सन्नाथ दुईटा जिन जदि तुम्हें आकड़े धरे थको तबश्य अवश्य तुम पथभुस्ट हा पथे टीके थ আমরাই হকপথ থেকে অনেক দূরে চলে আসছি কারণ একটাই আমরা কোরআন এবং হাদিসকে গ্রহণ না করে আমরা গ্রহণ করছি কেউ হয়তোবা জাল এবং জৈব হাদিস গ্রহণ করছি অথবা কাউকে দেখা যাচ্ছে যে কোন বিদ্যান কি বলেছেন তার উপরে আমি আমুল করছি কিন্তু দেখিনি যে বিদ্যানের বক্তব্যটি সই হাদিস সম্মত কিনা না একটা জৈফ হাদিসের কারণে এমনটা হচ্ছে আর এখন যা আমলটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সেটা হলো হেকায়েত এবং কাহিনী হেকায়েত সম্পর্কে আলেমুলাদের হেকায়ত নিয়ে যদি ব্যস্ত থাকে আমি তাহলে সঠিক জিনিসটি পাবো না তো অথচ একজন ব্যক্তির অন্যতম কর্তব্য হল সঠিকটা আমুল করা আল্লাহ রবুল্লা আলম বলছেন সোরা ইউসুফ একশত আট নম্বর আয়াতে কুলহাদি আলা আল্লাহির এ মহাম্মদ সাল্লাম আপনি বলুন জাগ্রত জ্ঞান সহকারে আমি যখন জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে ডাকবো তখন অবশ্যই আমার দাওয়াতটা হতে হবে সঠিক দাওয়াত বাসিরা জাগ্রত জ্ঞান অর্থ হলো সহ এবং দলিলটা সঠিক কিনা। সেটাই বলে পেশ করতে হবে যদি আমি পেশ না করি তাহলে বিভ্রান্ত হব। আল্লাহ রাব্বুল আলমিন এখানে তো স্পষ্ট বলে দিলেন যে আমি এবং আমার সাহাবিরা অর্থাৎ সাহাবাকেরাম যে দলিল সহ বাসীরা অর্থাৎ সহি দলিল সহ আহ্বান করেছেন এটা প্রমাণ পাওয়া যায় স্পষ্ট আমি দেখতে যাব না কোনটা কার বক্তব্য আমি দেখতে যাব রসুলসল্লাহ আলাই পথটা আরো স্পষ্ট করে বলছেন দার হাদিসটি রয়েছে দুইশো দুই নম্বর হাদিসে রসুল সাল্লাম একদিন তিনি একটা সুজা রেখা টেনে বললেন যে হাজার সাবিল্লাহ আবদুল্লাহ মাসুদ বলছেন একটা রেখা টানলেন টানাব রসুল বলছেন হাজার সাবিল্লাহ এটা হল আল্লাহ রাস্তা সোমবা হত্যা খুতু তানে অথবা ডানে অনেকগুলো দাগ টানলেন মানে শয়তান হলো দুই ধরনের একটা হলো মানুষ শয়তান একটা হলো জিন শয়তান এখানে অবশ্যই অবশ্যই জিন শয়তান না মানুষ শয়তান অতঃপর রসুল সাল্লা সাল্লাম প্রমাণ পেশ করছেন সুরাইয়ে একশো তিন নম্বর উল্লেখ করে বলছেন অন্য যদি অন্য পথে চলে যাও তাহলে এই পথটি থেকে পথভুষ্ট হয়ে যাবে রসুল সাল্লাম স্পষ্ট পথটি দেখা দিচ্ছেন বুঝা যাচ্ছে যে অসংখ্য পথ অনেক পথ সামনে আসবে আমাকে গ্রহণ করতে হবে সঠিক পথটা অন্য পথ গ্রহণ করা যাবে না এর অনুমতি নেই শেষের বাক্যটি হল বিহীকুম তাত্তাক যেন তোমরা পথ অবলম্বনের ব্যাপারে দল গ্রহণের ব্যাপারে সঠিক অর্থাৎ সতর্কতা অবলম্বন করো কেন বললেন এই বাক্যটি অত্যন্ত চূড়ান্ত বাক্য মুসলিম জীবনের অন্যতম একটি দিক নির্দেশনা এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম দিয়েছেন আজকে আল্লাহর পক্ষ থেকে যেটা হক এসেছে এই হকটাকেই আমরা যদি গ্রহণ করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এত দল বিভক্ত হব না আমরা দেখব বিশেষ করে সই হাদিস কোনটা আর জয়ীফ হাদিস কোনটা একান্তভাবে বলা যায় বিশ্বাস হয় এই মর্মে যত রকমের জাল এবং জয়ীফ হাদিস রয়েছে সব জাল এবং জয়ী ফাদিসকে যদি আমরা আন্তরিকভাবে বর্জন করি ইনশা আল্লাহ আবার প্রতিষ্ঠিত হবে এবং শান্তি আবারও ফিরে আসবে দলে দলে কোনো বিভক্তি থাকবে না এবং দলে দলে যে হিংসা রেশারেশি বিদ্বেষ প্রদর্শন করা হয়ে থাকে বহু দল এবং উপদল যে সৃষ্টি হয়েছে এক একটা কলোনি তৈরি হয়েছে এগুলো ইনশাল্লাহ থাকবে না বিশেষ করে আমরা একান্তভাবে আবেদন জানাবো মুস্তিম উম্মাকে অন্তত একটি বিষয়ে মাত্র একটি বিষয়ে যদি আমরা সচেতন হয় যেটা মুস্তিম উম্মাকে দিনে পাঁচ বার এক জায়গাতে মিলি সম্মিলিত হতে হয় সেটা হলো আর আমি দেখব প্রথমে যে আমার সালাদটি সই হাদিস মোতাবেক হচ্ছে কিনা সই বুখার প্রথম খন্ডে অষ্টাশ বৃষ্টাই সল্লুকামার ওই তুমনুসল্লি ওইভাবেই সালাদী করো যেভাবে আমাকে সালাত করতে দেখছ ইমাম মুসলিম তিনি নিজের সরাসরি অধ্যায় রচনা করেছেন অর্থাৎ দুর্বল রাবিদের পক্ষ থেকে রেওয়ায়ত করাটা সম্পূর্ণ নিষিদ্ধ সহিম মুকদ্দমার দশ পৃষ্ঠা এগারো পৃষ্ঠা বারো পৃষ্ঠা আলোচনাগুলো এসেছে বরং যারা জয়ীফ হাদিস রেওয়ায়াত করেছেন বর্ণনা করেছেন তাদের সামনে তাদেরকে বহন করার ব্যাপারে তাদের পরিচয় ব্যক্ত করার ব্যাপারে সতর্কতা ইভামস্তিম অধ্যায় রচন করেছেন যদি জয়ীফ রাবিদের বর্ণনা করা নিষিদ্ধ হয় তাহলে জয়ীফ হাদিস কীভাবে বর্ণনা করার বা আমুল করার বিষয়টা মেনে নেওয়া যায় কিভাবে সেটা বৈধ হতে পারে এটা তো পরিষ্কার আমাদের সামনে এখন একটু বিরুদ্ধে নিচ্ছি বারাকল আলহিন কুরআন আজম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ मुस्लिम अवर्जन के इसलमे दावे बुनियादी नीति समूह देख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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান বাংলায়। সম্মিলিত দর্শক মন্ডলী আমরা এখন আলোচনায় একটি উদাহরণ পেশ করতে হয় যেটা আগের আলোচনায় একটু বলেছি যেখানে স্পষ্ট হাদিস রয়েছে এ ব্যাপারে মতনক্কর প্রয়োজন থাকে না কিন্তু এই যে একটি জাল হাদিস বা জৈব হাদিস থাকার কারণ মতো হয়েছে তাফসুরি হাক্কির মধ্যে এবং আর গ্রন্থ রয়েছে সে গ্রন্থটি জাল হাদিসের গ্রন্থ এবং সাগানি রহমা উল্লাহ তিনি জাল হাদিসেরই গ্রন্থ তার মধ্যে চৌত্তর নম্বর শিরয় আলোচনা করতে গিয়ে যে হাদিসটি উল্লেখ করেছেন কলবুল মমিনে আরশোল্লাহ অর্থাৎ মমিনদের হৃদয়টা হলো আল্লাহ আরস অথচ হাদিসটি জাল কত বছর আগে মহাদিসগণ বলে গেলেন ওই আকিদাই চালু রয়েছে আল্লাহ রাবুল আলমিন যে সর্বত্রই এটাকে বিশ্লেষণ করার জন্য এটাকে সাব্যস্ত করার জন্য হাদিসটা পেশ করা হয় অথচ হাদিস স্পষ্ট বলছে বিশেষ করে একজন মহিলা একজন বাচ্চা মহিলা যাকে হাদিসে জারিয়া শব্দ উল্লেখিত হয়েছে তার ধারণার রাসুলের যুগে ছিল খুব সুন্দর স্বচ্ছ ধারণা জনইকে সাহাবি হাদিসটি বর্ণিত সহি মুসলিম প্রথম খণ্ডে দুইশত তিন পৃষ্ঠায় রসদ সাল্লাহামের জনৈক্য সাহাবি তার দাসীকে থাপ্পট দিয়েছিলেন কারণটা হলো সে ভেড়া চড়াতে গিয়ে হারিয়ে ফেলেছে একটে ভারে হারিয়ে ফেলেছে আসার পরে সাহাবি তাকে এক চট দিলেন কিন্তু এই ঘটনা শোনার পরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন সাহাবি নিজেই বললেন আজ আলী আলাইয়া আল্লাহ রাসুল এই ঘটনাটি আমার কাছে শুনে অত্যন্ত ভারী করে দেখলেন খুব কঠোরভাবে নিলেন তখন আমি বললাম আফালা ওতে কোহা আমি কি আজাদ করে দিব না অর্থাৎ তাকে আমি দাসী হিসেবে রাখবো না যখনই সাহাব এই কথাটা বললেন মানে বুঝতে পারছেন আমার অপরাধ হয়ে গেছে তখন তিনি এই কাছে প্রস্তাবটা দিলে রসুল সাল্লা সাল্লাম বললেন ই তিনি বিহা তুমি তাকে আমার কাছে নিয়ে আসো যখন এই বাচ্চা মহিলাকে রাসুলের সামনে নিয়ে আসা হলো আল্লাহ রসল জিজ্ঞেস করলেন একটি কথা এই মর্মে আইন আল্লাহ বলতো আল্লাহ কোথায় আল্লাহ রে দ্বিতীয় মানানা আমি কে তখন ওই মহিলা জবাব দিলেন আন্তর উল্লাহ আপনি হলেন আল্লা রসুল রসুল সাল্লাম সাহাবিকে লক্ষ্য করে বলেন আতিক হা ফা মমিনাত তুমি তাকে আজাদ করে দাও কারণ সে মুমিনা মহিলা এখানে স্পষ্ট হাদিস থেকে বোঝা যায় সেই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমেন আসমানে আছেন এতে কোনো সন্দেহ নেই আমি যখন সন্দেহ পেলাম না আমি তখন আমি অন্যদিকে যাবো কেন অর্থাৎ আল্লাহর আসমানে কিন্তু ওই যে জাল হাদিসটি চালু আছে থাকার কারণে মানুষের ধারণা আল্লাহ সব জায়গায় আসেন সব কিছুর মধ্যেই আল্লাহ আসেন যে না এই আকিদা আমাদেরকে চেঞ্জ করতে হবে আমাদের পরিবর্তন করতে হবে অনুরূপভাবে আরো হাদিস রয়েছে একটা বিষয়ে উদাহরণ দিলে খুব ভালো হয় যেমন মহাদিস আর একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি হলিজি প্রথম খণ্ডের আটানব্বই পৃষ্ঠা হাদিসটি হল মানসল্লা বাদাল মেতান আরেকটা হাদিস আছে মানসল্লা বাদালি যে ব্যক্তি মাগরীব সালাতের পরে সয়রা কাত ছালাতের পরে হবে বারো বছরের ইবাদত করার সমান হাদিস প্রচলিত আছে আর হাদিস বর্ণিত হয়েছে বিশ যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তির নেকি স্বরূপ যা যা প্রতিদান স্বরূপ পাবে তার জন্য আল্লাহ জানাত একটি ঘর তৈরি করবেন এই হাদিস প্রচলিত থাকার কারণে বহু মানুষই পড়ে থাকেন কিন্তু আবু হাসাম নামে একজন রাবি রয়েছে মুনকার হাদিস হাদিসের অস্বীকৃত অর্থাৎ মহাদিসগণ এই রাবিকে স্বীকার করেননি গ্রহণ করেননি জু জিদ্দান। এই ব্যক্তিকে রাবিকে তিনি অত্যন্ত জৈব বলেছেন যখন জৈব তিনি বলে গেলেন তাহলে এটা আমলের প্রয়োজন ছিল না কেন এখন চালু আছে এটা অবশ্যই যখন আপনি জানতে পারবেন আমি যখন জানতে পারবো যে হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রহিম জৈব বলেছেন আমরা হাদিসটি জানতেই পেরেছি ইমাম তিরমিজির কাছ থেকে অথচ ইমাম তিরমিজ যে মন্তব্যটা করলেন এই মন্তব্যটা আমরা গ্রহণ করলাম না এটা তো আমাদের জন্য খুব দুঃখজনক হয়েছে অনুরূপভাবে আরো উদাহরণ পেশ করা যায় যেখানে স্পষ্ট বর্ণয় আসছে জৈব বলে তাহলে জৈকটা বাদ দিলাম আমি সে আমলটা করলাম না কিন্তু চালু আছে এখানে একটা বিষয় আপনাদের জানা উচিত তির্মিজিতে সর্বশেষ মহাদ্দেশ শেখ আলবানি রহমাহুল্লা গুণ নয় তিনি বলছেন যে তির্মিজিতে প্রায় আটশো বত্রিশটি এবং জাল হাদিস রয়েছে অনুরূপভাবে আবুদাবুদে এক হাজার চুয়ান্নটি আছে এবং নাসাইতে রয়েছে তিনশো নব্বইটি তার গুণনায় প্রায় তিন হাজার একশো এবং জালহাদিস এই গ্রন্থের মধ্যে আছে যা মন্তব্য আকারে পেশ আপনার অধিকাংশ কারণ এটাই যে আমরা যেন মহাদিসগণ যেভাবে চিহ্নিত করে দিয়ে গেছেন তার থেকে যেন উপকৃত হয়ে এই উপকার না করলে সবগুলো আমরা গুলিয়ে ফেলতাম মিলিয়ে ফেলতাম তখন মতনৈক্য বেশি দেখা দিত কিন্তু তারা মন্তব্য করার কারণে মুসলিম উম্বা সঠিক জিনিসটি বুঝতে পেরেছে যার কারণে মতনৈক্য নেই আমরা যদি তার কাছ উপকৃত হতে পারি তাহলে খুবই তো ভালো কিন্তু যদি উপকৃত হতে না পারি তাহলে আমাদের জন্য ধ্বংসাত্মক আমরা মনে করে দিতে চাই মহাদেশগণের যে দীর্ঘ খেদমত তাহলে কোথায় যাবো যদি আমরা সেটাকে গ্রহণ না করি আমরা এই আয়টি সেই যুগে পেশ করি ইমাম রহেমুল্লা জয়ীফ হাদিসের গ্রন্থ আলাদা করে দিয়েছেন তার শিক্ষক আলিবনুল মাদানী রহিমুল্লাহ তার আলাদা পৃথক গ্রন্থই করেছেন তাহলে যদি এই বিষয়টাকে আমরা আমলে না নিই আমরা যদি গুরুত্ব না দিই তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে মহাদ্দগণের এই পরিশ্রম তাদের যে কষ্ট সম্পূর্ণ বৃথা কেন হবে ইনজাহ ফাসুম বিনা বা এই আয় আমরা পেশ করবো মহাদ্দগণের যুগে যে যুগে তার হাদিসকে সংগ্রহ করেছেন তাহলেই তো ঝামেলাটা মিটে যায় আমরা এই যুগে পেশ না করে সেই যুগে পেশ করি মহাদ্দেশগণের আমুল এবং তাদের যে পরিশ্রমটা আমরা যদি গুরুত্ব দিই তাহলে সফলতা পাবো আর যদি গুরুত্ব না আদি তাহলে ওই আয় শেষে যে বলা হয়েছে করলাম না আর গ্রহণ করার পরে সেটা বাস্তবায়ন করতে গিয়ে সমাজের কাছে বলতে গিয়ে এই যে ফাটলটা ধরে গেল এই যে বিভক্তিটা হয়ে গেল এই বিভক্তি হওয়ার কারণে আমার শক্তিটা বিভক্তি হলো আমি ক্ষতিগ্রস্ত হলাম এই আল্লাহ শেষে উল্লেখ করেছেন আলামা ফল তুম না কাজটি করার পরে তোমরা অনুতপ্ত হবে মুসলিম উম্মর উচিত এই মর্বে মহাদিসগণ যেভাবে দৃঢ় অবস্থানে ছিলেন জৈব এবং জালহাদিস সম্পর্কে আমাদেরও সে দৃঢ় অবস্থান থাকাটা উচিত যদি আমরা সেই অবস্থান না নিই তাহলে এখনো সেই পরিণতি ঘটছে এবং ঘটবে আলোচনার ধারাবাহিকতাই আসতে হবে এই মর্মে বহু বহু উদাহরণ পাওয়া যাবে যার এইগুলো নিয়ে বহু মতনক্য এই মতনক্য থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে এবং সেটা গুরুত্ব দিতে হবে আরও উল্লেখ করা যায় যেমন রিয়াজ সালেহিনটা আমাদের দেশে খুব পরিচিত এবং অত্যন্ত সুন্দর কিতাব তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পড়ার সময় এরপরও একটি জয়ীফ হাদিস আছে তার মধ্যে প্রায় ঊনষাটটা হাদিস জয়ীফ আছে অনুরূপভাবে আর একটি খুবই পরিচিত আছে আর তার্গিব তারহিব এই তার্গিব তারহিবের মধ্যে বাইশশো আটচল্লিশটি দুই হাজার দুইশো আটচল্লিশটি হাদিস জয়ীফ আসে এই জয়ীফ হাদিসের মধ্যে এমন কিছু হাদিস রয়েছে যা জাল মিথ্যা জাল মানে মিথ্যা মহাদিসগণ এটা পার্থক্য করে দিলেন কেন এর উপকারিতা যেন আমরা পাই আর উপকারিতা যখন আমরা পাব তখনই হয়তোবা আমরা আবার ভায়ে ভয়ে সামিল হব এবং ভায়ে ভয়ে এক কাতারে সামিল হয়ে সব কিছুই করতে পারবো আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না দ্বন্দ্ব থাকবে না মনে রাখতে হবে একটি কথা প্রচলিত আছে আমাদের মধ্যে যে মতনক্য থাকতেই পারে আলিমগণের মধ্যে যে না এটা একটা কথা মাত্র এটা কোনো হাদিস নয় যেমন কথা বলা হয় ইখতলাফুল উলামায়ে রহমত মিনাল্লা অর্থাৎ আলেমগোয়ালের মতনক্য থাকাটা আল্লাহর রহমত রহমত কাশফুল খাফা গ্রন্থের লেখক বলছেন এটা একজন মানুষের বক্তব্য মাত্র এটা কোন হাদিসই নয় এই বক্তব্যের আলোকে আমরা কথাটা বলছি আল্লাহ আল্লাহরুল আলম যেন আমাদেরকে জয়ীফ এবং জাল হাদিস থেকে দূরে আসার তফিক দান করেন এবং মহাদিসের কথা গুরুত্ব দেন বারাক আল্লাহ আলহিন কুরানুম রহমতুল্লাহ আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম শূন্য এক এক তিন দুই তিন্ন এল ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে নাহীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন কাল সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়